বাজার সরম পাই ফাইতে গেলে দেশটাই আমার ডুবাহ ঘুসকু রকলে রে দেশটাই আমার ডুবাইলো ঘুসকু হকলে হইতে গেলে দেশটাই আমার ডুবাহিলকলে রে দেশটায় আমার ডুবাহিল গুসকু রকলে উচ্চ ডিগ্রি বগলো হলো ইয়া গুরাই কত গৌরীবুয়া ইন্টারভিউ খান্দে গরিয়া উচ্চ ডিগ্রী বগল হলোয়া গুরাই কত গৌরী ফুয়া ইন্টারভিউ ফেল খোঁরিয়া খান্দে গোর বইয়া বইয়া অশিক্ষিত ফাশ করি কুনিয়া হানু তোর বান্ডিলে অশিক্ষিত ফাস্করি লাই কুনিয়া হানু তোর বান্ডিলে দেশটাই আমার দুবাহর দেশটাই আমার গুসর বাজার সরম পাই হইতে গেলে সাইর বাই বাজার সরম পাই হইতে গেলে দেশটাই আমার দুবাহিল ঘুসকুরখ মা না ওরা স্বামী দেখবায় বেকসুর খালাস ফায়া যায় ন্যায় বিচার পাওয়া যায় না যদি টেকা ফয়সা ওয়না মাডার ওরা স্বামীহী দেখায় खलस फाया जाए। बुआ शक्मानीरा नुट भूंग शी प्रमाण मिले कड़केड़ा नुट भूंगार डूब गुस्कु रख ले, शक्त शक्त। केर ले। मार लो रे देश रखले সরম পায়ে হইতে গেলে দেশটাই আমার ডুবাইলো ঘুসকুরখলে রে দেশটায় আমার ডুবাইলো ঘুসকুরখলে হন ক দিন আগর হতা যায় হায় রে কত জাগাত রে বাই গেলা ঘুষ খাওয়াই খাই হনো খিনা গোরে এক বেটা ফ্যান শোনো যায় হায় কত জাগাত রে বাই গেলা ঘুষ খাওয়াই খাওয়াই না খাওয়াইলে মাস দুই মাস যায় এক সাপ্তাহ খাওয়াইলে না খাওয়াইলে মাস দুই মাস যায় এক সাপ্তাহ খাওয়াইলে দেশটাই আমার ডুবাইল ঘুরকলে রে দেশটাই আমার ডুবাইল ঘুর সাইর গুসর বাজার সরম পায়ে হইতে গেলে সাইর গুসর বাজার সরম পায়ে হইতে গেলে দেশটাই আমার ডুবাইল ঘুরকলে রে माल भरा टे उसमारे टाफी कोखले डे डोरे जाना लबाई मुसाफा को रे माल भोरा टाक देख ले मारे टाफी कोखले डिबारे ओ जान डोरे जाना लबाई मुसाफा को रे गुस्कु জগুই গুই অগুইন লাভ শুক মো জিয়া সব গিলে দেশটাই আমার ডুবাহু হকলে রে দেশটাই আমার ডুবাহ ঘুসকু আমার ডুবাহ রকলে রে দেশটাই আমার ডুবাহ রকলে রে দেশটাই আমার ডুবাহ রকলে রে मारे सटाएम डुबा लो घुस ले घुसख घुसख घुसख